তার বাদ সম্পর্কে আমরা কিতাবত হেঈদের ধারাবাহিক দর্শগুলি শুনে এসেছি আমরা একটি বিষয়ের সূচনা করেছিলাম বিষয়টি ছিল তৌহেঈদের তৃতীয় প্রকার তৌহা ওয়সিফাত আল্লাহ সুবাহ সুন্দর নাম ও পূত পবিত্র গোনাবলী সম্পর্কে তাঁর বাদ এই বিষয়টি আমরা শুরু করেছি এবং এ বিষয়ে কিছু নীতিমালা আমরা आलोचना कर्लाह सुबहान्वा नाम और गुणावलिगुली केमन ही भाव आल्ला सुबहानला किताबे एवं रसुल सोल्लाह आलीसल्लम होते हदी से विशुद्ध सूत्रे प्रमाणित होगुली के को प्रकार विकृति अपवेख्या कारो साथश स्थापन और तुलना छड़ाई महान आल्ला सुबहाना हुआ तलार जन्न जे रूप शोभा पाए ठीक से भावना सेगुलि विश्वास करब सेगे सब्यस्त करब सेगुलिर सेभवे अनुगत्य प्रकाश करब से तौहेद तृत्य प्रकार तौहिद आलासमा और सिफात आल्लाबहाना हुआ तलार सुंदर नाम और गुणावल दृष्टिकोण थे के? তৌহিদ তার একত্রবাদ এ প্রসঙ্গে লেখক রাহমা তিনি কেব তহিদে আমরা যে অধ্যায়টিকে নিয়ে আলোচনা করছি তম অধ্যায় সেটি এই বিষয়েকেই তিনি বেঁধেছেন বাবু আসমা যারা আল্লাহ সবহানা তালার নাম ও গোনাবলির কোনো কিছুকে অস্বীকার করবে তাদের প্রসঙ্গেই এ অধ্যায় আলোচনা হয়েছে আমরা পূর্বে আলোচনা করেছি আল্লাহ সানা তাল্লার নাম এবং গুনাবলীকে অস্বীকার করা ধরনের হতে পারে এক অস্বীকার করা হলো অপবেক্ষার মাধ্যমে অস্বীকার করা অর্থাৎ যেভাবে এসেছে ঠিক সেভাবে গ্রহণ না করে নেওয়া নিজের মর্জি মতো নিজের চিন্তা মতো সেটাকে অপব্যাখ্যা করে গ্রহণ করা এটাও এক প্রকার অস্বীকার আরেক প্রকার অস্বীকার হলো সম্পূর্ণ একেবারে সেটাকে বর্জন করা লেখক রাহমহল্লা তিনি প্রথমেই একটি আয়াতের অংশ নিয়ে এসেছেন الله رب العالمين قالت وَهُمْ يَكْفُرُونَ بِالرَّحْمَانِ كَفِر دير پوري جائے الله رب العالمين تولي دهر چنج تارا الله سبحانه و تعالى اكتی وانتمو نام اكتی شندر نام جتیر مجھے شدو نام نائے الله رب العالمين ار اكتی صفات اكتی بويششتو روئی اچه گونو روئی اچه تاہولو الرحمن ایتی که تاراو شکار کرے الله رب العالمين بانی اسرائيل ار اكتی دوشنم রহমান তোমরা আল্লাহ সুবাহকে আল্লাহ বলেই ডাকো আর আর রাহমান বলেই ডাকো জেনে রাখো তারই অসংখ্য অনেকগুলি সুন্দর নাম রয়েছে অতএব আল্লাহ এটি যেমন আল্লাহ সুবাহ আল্লাহর একটি নাম সবচেয়ে বড় নাম হলো এটি ঠিক তেমনই ভাবে আর রহমান এটিও আল্লাহ রব আলমিনের একটি নাম আর রাহিম এটাও আল্লাহ রাবুল্লাহ আলমীর একটি নাম আল খালেক আল মালিক আলসালাম আল খুদ্দুস আল আজিজ আল গফুর সত্তার এসব কিছু আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম তবে এই নামগুলি আমাদের মন করা কেউ নির্ধারণ করতে পারবো না বরং এ নামগুলির ক্ষেত্রে আমাদের আমাদেরকে কোরআন এবং শহীদ হাদিসের আলোকেই সীমাবদ্ধ থাকতে হবে এবং যে নাম এসেছে সেগুলিকে আমরা শুধু আল্লাহ সুহান করব। এছাড়া থেকে আল্লাহ কোন নাম নির্ধারণ করব না কোনো দেওয়ার নেই লেখক তিনি একটি আসার নিয়ে এসেছেন তিনি বলেন তোমরা মানুষের সাথে এইভাবে কথা বলো যেভাবে তারা বুঝবে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 যে আল্লাহ এবং তার রাসুলকে মানুষ অস্বীকার করুক মিথ্যা বলুক অর্থাৎ মানুষের যদি আল্লাহ এবং রাসুল সালামের ব্যাপারে এমন কিছু সূক্ষ্ম বিষয়গুলি বুঝার মতো যোগ্যতা না থাকে সেই সময় তাদের কাছে তাদের সামনে যদি আমরা এই বিষয়গুলি উপস্থাপন করি তাহলে তারা হয়তো বা বলে ফেলতে পারে যে না এইগুলি আল্লাহর জন্য হইতে পারে না বা এইগুলি আল্লাহর জন্য কিছু নয় অতএব এখানে দুটি বিষয় পাওয়া যাচ্ছে প্রথম হলো মানুষের সাথে আলোচনা হতে হবে তাদের স্তর অনুযায়ী যারা গভীর জ্ঞানের মানুষ তাদের সাথে গভীর জ্ঞানের বিষয়গুলি আলোচনা হবে আর যারা সাধারণ জ্ঞানের মানুষ সাধারণ পর্যায়ের মানুষ তাদের কাছে আগে সাধারণ পর্যায়ের বিষয়গুলি শিখাতে হবে এর পর্যায়ে গিয়ে বড় বা গভীর বিষয়গুলি তার কাছে শিখাতে হবে এর অর্থবার এটা নয় যে সাধারণ মানুষ শুধু জাহেরি জিনিসগুলি জানবে আর আরেক মানুষ শুধু জাহেরির পরে তারাই শুধু বাতিনির জিনিস জানতে পারবে আর কেউ নয়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 কারণ এগুলি হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত বিষয় এখানে আরেকটি দিক যে ইমানের সাথে আল্লাহ নাম এবং বিষয়ে সঠিক বিষয়গুলি আমরা যদি তাদের কাছে না মানুষকে যদি না শিখাই তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে পরিস্থিতি দাঁড়াবে হলে এই যে সমাজে সাধারণ অবস্থায় কোন বিষয়কে কেন্দ্র করে মানুষের যে ধারণা রয়েছে সামাজিক রসম রেওয়াজ বা নিয়ম নীতি অনুযায়ী যে একটা ধারণা রয়েছে এ ধারণার উপরেই যদি আমরা মানুষকে ছেড়ে দেয় তাহলে তারা অবশ্যই এই চিন্তা অনুযায়ী তারা আল্লাহ সুবাহ ব্যাপারে এই আকিদা পোষণ করে থাকবে এখন মানুষকে যদি আমরা এই সঠিক বিষয়গুলি তাদের সামনে তুলে না ধরি সঠিক বিষয়গুলির পরিচয় তাদেরকে না দেই তাহলে তারা ভুল ভ্রান্তির মধ্যেই থাকবে কখনো সঠিক পরিচয় জানতে পারবে না তাই প্রিয় বন্ধুরা আলী রাজিয়াল্লাহু এর কথার উদ্দেশ্য এটা নয়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 তিনি বল আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি এরপরে আবার আমরা ফিরে আসব আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuh. Al-malik ul-qudus, al-salamu al-mukmin I'm so blessed to be with them. and u s, -S I'm so blessed to be with Watch Little Wonders at Their Best. Bishoy Shishwura Aaj Shondha Chattai Aapunha Shamprachar Shokal Agarotai Bangla Teixe Peace TV Banglaaye Nubiji Muhammad Sallallahu Alaihi Wasallam Erh Moni Bukhtar Abdullah ibn Mas'ud Radiallahu Anhu Balin Rasoolullah Sallallahu Alaihi Wasallam Bulachin দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারে ঈর্ষা নেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে সেই সম্পদ সত্যের পথে ব্যয় করার দৃঢ় মনোবল দান করেছেন আর ওই ব্যক্তি যাকে আল্লা তালা এলম দান করেছেন যে তার দ্বারা ফয়সালা করে এবং তার শিক্ষা করে সে বুখারি প্রথম খণ্ড এলম অধ্যায় হাতের সংখ্যা তিহাত্তর ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله ورحمة الله وبركاته فيرو درشق برندو أمرا شانكبتو بيروتر پور عبال فراشي أما دير گرودتو پرنا اللو چنائي لخوك رحمة الله تنه اخاني عبدالله بن عباس رضي الله عنه تكتی باندنا نياشا چن تنه دیکھ لین ایک بكتی الله رسول صلى الله عليه وسلم ركتی حادث شن لد গুনাবলি সম্পর্কে সে হাদিসটিতে বর্ণনা রয়েছে শুনেই সে ব্যক্তি কি করলেন আলমিনের বৈশিষ্ট্য এই তার গুণাবলী এই হাদিসটিকে তিনি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফকাল এবং বলে ফেললেন মা ফরাকুহা উলাইজিদ আর তারা যদি কোনো মহকাম আয়াত পায় তাহলে খুব শান্তভাবে ভাবে সেগুলিকে গ্রহণ করে আর যদি তারা পায় তখন সেখানে তারা যেন হালাক হয়ে যায় अर्थात महकाम बोला आयत ओ समस्त आयत गुली के महकाम बोला कुर करीमर जो आयत गोधगम्य जार विषय सकल स्पष्ट विधान सम्बलित आयत गुलीगाम बोला स्पष्ट और मुतसाह आयत गुली के आयत गए तब ये आल्ला बर्णना सम्पर्कित आयत गुली रही है से गुली के मुत सबे बलबा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 أبو أن الرسول صلى الله عليه وسلم و صحبه كرم قد ترى اهل لكيش بشته شبه بوزه عنر باب الله خق رحمه الله عرقتي أصر نياسة لما سمعت قريش رسول الله صلى الله عليه وسلم يذكرو الرحمن أنكر ذلك فأنزل الله فيهم وهم يكفرون بالرحمن قريش راجا کن شنلو يتا ملتا شئي هدائي بيار আল্লাহ রসুল সাল্লাম শুরুতে লিখেছিলেন বিসমিল্লাহ রহমানদের পক্ষ থেকে যারা ছিলেন প্রতিনিধি তারা এখানে বললেন যে না রহমান লেখা চলবে না আমরা জানি না রহমানকে চিনি না অস্বীকার করল আল্লাহকে রহমান বললে স্বীকার করতে বরং বলেন যে উক্ত বিসমা আল্লাহ এইভাবে লেখ সে বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমিন এআত নজিল করলেন বির ওহুমিয়মান সুতরাং আল্লাহ সব তালা তিনি তার যে সমস্ত নাম ও গোনাবলিগুলি করানিল কারিমি তুলে ধরেছেন নিজের পরিচয় নিজে দিয়েছেন আমাদেরকে সেগুলি কোনো অস্বীকার করার সুযোগ নেই সেগুলিকে সমলে অস্বীকার করা হোক অথবা সেগুলিকে অপব্যাখার মধ্যে দিয়ে অস্বীকার করা হোক এটা কোনো মৌমিন মুসলিমের কখনো সুযোগ নেই তাকে অবশ্যই সেগুলিকে আল্লাহ সবাহন তাল্লার জন্যই সেভাবেই স্বীকার করে নিতে হবে দিকে বন্ধুরা লেখক রাহিমা হল্লাহ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 बुझसेर पक्ष थर पर अस्वीकार कर लेखक बेधे चाहन सुबह तम्र नामत मालिक मानूष तारत के पे न्यामत के अस्वीकार कर आल्लाब आलमी न्यामत दी कत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 এটাকে মাধ্যম হিসেবে দিয়েছেন এ মাধ্যম ছাড়াও তিনি ব্যবহার করতে পারেন আল্লাহ এমন কথা ঠিক নয় প্রসিদ্ধিদ রাহমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন অনেক সময় মানুষ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 দিয়ে থাকেন কারো মাঝে এই সম্পদ রাখতে চান তাহলে এই সম্পদ থাকে আর যদি রাখতে না চান তাহলে আমরা যতই আল্লাহ রব আলিন স্মরণ না করে অন্য যার কথা যতই মনে করি না কেন কেউ কোনো কিছু দেওয়ার মালিক না আরেকজন প্রসিদ্ধ এমাম থেকে আউন বিন আবদুল্লাহ থেকে তিনিও বর্ণনা করছেন যে এটির ব্যাখ্যা হলো মানুষ কিভাবে আল্লাহ রব আলমিনের নিয়মকে অস্বীকার করে মানুষ বলে বসে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 যে না আল্লাহ দেওয়ার মালিক ঠিকই কিন্তু অমুক ছাড়া হতো না অমুকের মাধ্যমে পেয়েছি অমুক ছাড়া হত না এটা এক প্রকার হবে কারণ আল্লাহ যে মাধ্যমের মাধ্যমে তিনি আমাকে দিতে পারেন এই মাধ্যম না হলে যে হবে না এমন কথা নয় কলা আবার এখানে মানুষ অনেক সময় আল্লাহ বিষয়টিকে অস্বীকার করে বসে তারা বলে যে আসলে এটা তো আমি পেতাম না শুধু আমার অমুক আমার এই দেবতা বা আমার এই প্রতিমা বা আমার এই সুপারিশের মাধ্যমে যেমন সেই জাহে যুগের মুশ্রেকরা বলতেন মা না আমরা তাদের তো আসলে আবাদত করি না শুধু তাদের কাছে ধর্ণা দেয় এই যে তারা আমাদের কাছে আল্লাহর কাছে পৌঁছায় দিবে যখন তারা কিছু পেয়ে যায় তখন তারা মনে করে বিশ্বাস করে যে আসলে সুপারিশ না করতো তাহলে নিয়ম পেয়ে থাকে আমরা আমাদের উচিত সব নিয়ামত ছোট বড় স্বাস্থ্যের নিয়ামত শিক্ষার নিয়ামত অর্থের নিয়ামত সন্তানের নিয়ামত সকল প্রকার নামত একমাত্র আল্লাহ সুবাহা হওয়া তালাই দিয়ে থাকেন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 এই ধরনের বিশ্বাসগুলি হল কুফির বিশ্বাস কখনো রাজি আল্লাহ তিনি সে হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রা বলে আলমিন বলেন আমার বান্দারা কি করে তারা সকাল করে কিভাবে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 म पे जातर मालिक जार अनुग्रह न्यामत पे थकोलीगली मना छाड़ा हतोनाधरा अनुपे लेखक रहमा जो अनेक समय किसकर्मेरा आज के जी माजी भलो ना हतो गाड़ी ड्राइर जी भलो ना हतो धंस हो जित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 আসসালামুকুম বরহম লিাত বলে মানুষ তো আদম হোসেনের উপস্থাপনা छोट बड़ पकल्याण देख पशु परिणति कल रुन सम्प्रचार सकाल साढ़े छंगल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 তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো একজন ভাইকে সিহত বেশ করবে অন্যায় থেকে বারণ করবে এটি মুমিনের কাজ একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী অধিকারী হবে क्यों इसलम दिए छलो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सार्लादे पीटी